ড জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর আসসালামুকুমতুল্লাহারকাতনাদ সুপ্রিয় দর্শক মন্ডলী পিস বাংলা বিভাগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দূরে থাকুন আর কাছেই থাকুন যেখানেই থাকুন আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণ ও মঙ্গলের পথে পরিচালনা করুন আল্লাহ আমিন আজকে আমরা এসেছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য বিষয়টি ছিল পর্দার উপরে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে রমণী জাতির মূল কাজ হবে তার বাড়ির ভিতরে বাড়িটাই হবে তার কর্মক্ষেত্র এটা হলো তার মৌলিক কাজ এ কথার মানে এই নয় যে রোমণী জাতি বাড়ির বাইরে যেতে পারবে না গৃহবন্দী অবস্থায় থাকবে এ কথা ইসলামী শরীয়তও বলে নাই আর আমরাও বলছি না আল্লাহ রাবুল আলমিন রমণী জাতিকে বাড়ির বাইরেও যাওয়ার অনুমতি দিয়েছেন তবে বাড়ির বাইরে যেতে হলে তাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী আপাদমস্তক ঢেকে পর্দা সহকারে যেতে হবে এটাই ইসলামী শরীয়তের নির্দেশ পাক মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরাতুল নূরের একত্রিশ নম্বর আয়াতের আল্লাহ রাবুল আলমিনাবেহ আয়লা জুয়ুবিহীন তারা যেন তাদের মাথার উর্নিটা বক্ষ দেশে ছড়িয়ে দেয় পাক সুরাতুল আহজাবে নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহরুল আলমিন বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাগণকে এবং মোমিন মুসলিম রমণীদেরকে বলে দিন তাদের চাদরের কিছু অংশ যেন তাদের উপরে তারা টেনে নেয়। নেয়ালিক আদনা রাফনা উজ্জাইন এটাই তাদেরকে চিনার জন্য সহজতর হবে যাতে তাদেরকে উত্ত্যক্ত করা না হয় আল্লাহ রবুল আলমিন পর্দা সম্পর্কে অনেক আয়াতে অনেক কথা অনেক মূলনীতি দিয়েছেন তার ভিতরে আমরা প্রথম নম্বর মূলনীতি জানতে পেরেছি যে রমণীরা মূলত বাড়িতে থাকবে বাড়ির বাইরে যদি বের হতে চায় তাহলে তারা আপাদ মস্তক ঢেকে বের হবে আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালা তাহ্ ইহারামিন হ্যাঁ তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু স্বভাবতই যেগুলি প্রকাশিত হয়ে যায় সেগুলির ব্যাপারে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কতক ওলামায়ে কেরাম বলেছেন রমণীরা মুখমণ্ডল খোলা রাখতে পারবে কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের ব্যাখ্যা হল মুখমণ্ডল মাথা বক্ষদেশ সব ঢেকে রাখতে হবে এটাই উত্তম এবং এটাই সুন্দরতম পর্দার ব্যবস্থা সুপ্রিয় দর্শক শ্রোতা একটু লক্ষ্য করে দেখুন পর্দার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি যে রমনীরা যদি মুখমণ্ডল খুলে রাখেন মুখমণ্ডল খুলে রেখে যদি রাস্তা ঘাটে, হাটে বাজারে অফিসে আদালতে কোটে কাছারিতে বাসে ট্রেনে এরোপ্লেনে উড়োজাহাজে বিভিন্ন জায়গায় যদি চলাফেরা শুরু করেন তাহলে মুখমণ্ডল যদি খোলা থাকলো আর পর্দা কোথায় করবে মুখমণ্ডলটা হলো মানুষের সৌন্দর্যের আকর মুখমণ্ডলটাই হল রূপ লাবণ্য এবং মানুষকে আকর্ষণ করার উত্তম জায়গা সুতরাং মুখমণ্ডলটা ঢেকে রাখতে হবে মায়ের সািদ্দিকারাদি আল্লাহ তাল আহা বলেন পূর্ববর্তী রমণীদের উপরে প্রাথমিক যুগের মহাজের মহিলাদের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করুন যখন কোরআনের এই আয়াত নাজিল হলো নাজিল হওয়ার পরে তারা তখন তাদের চাদরের এক অংশ কেটে তারা তাদের মুখমণ্ডল এবং মাথা ঢেঙে নিলেন মায়ের সািদ্দিকারাদি আল্লাহ তাল আহার এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে মুখমণ্ডল ঢেকে রাখা জরুরি মায়ের সািদ্দিকারাদিয়াল্লাহ তালা অন্য হাদিসে বলেন যে আমরা এহেরাম অবস্থায় মুখমণ্ডল খুলে রাস্তায় চলতাম যখন পুরুষদের বা কোনো কাফেলার আগমন ঘটত তখন আমরা মুখমণ্ডল আড়াল করে নিতাম এহরাম মহিলারা বাঁধবে কিভাবে। এ কথা বলতে গিয়ে সেখানে বলা হয়েছে একজন রমণী স্বাভাবিক পোশাকে এহেরাম বাঁধবেন তবে এহেরাম বাঁধার সময় রমণী মুখমণ্ডল ঢাকবেন না বোরকাপ পরবেন না মুখ আচ্ছাদনকারী বস্তু দিয়ে মুখ ঢাকবেন না নেকাপ পরবেন না সুপ্রিয় শ্রোতামণ্ডলী নেকাপ বলতে যা বোঝানো হচ্ছে তা মুখের সাথে লেগে থাকে এমন পর্দা দিয়ে মুখ ঢাকা ঠিক হবে না এহরাম অবস্থায় মুখ ঢাকতে পারবে আলগা কোনো কাপড় এক্সট্রা কোনো কাপড় দিয়ে ধরুন যে এইভাবে এইভাবে মুখের সামনে এক্সট্রা কোনো কাগজ অথবা কোনো কাপড় বা অন্য কোনো বস্তু দিয়ে মুখটাকে এইভাবে আড়াল করল এইভাবে আড়াল করতে পারবে অথবা মাথা থেকে নিয়ে শুরু করে একটু লম্বা টুপি জাতীয় কোনো কিছু দিয়ে একটু দূরে মুখের সাথে সরাসরি না হয়ে যদি একটু দূরে ঝুলে পড়ে তাহলে এ ধরনের পোশাক তারা ব্যবহার এহেরাম অবস্থায় করতে পারবে তো বোঝা গেল মহিলারা এহেরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকবে না মায়ের সািদ্দিকারা দিয়াল্লাহ তালানা বলছেন যে আমরা যখন পথিকের সাথে সাক্ষাৎ আমাদের হয়ে যেত তখন আমরা মুখমণ্ডল ঢেকে নিতাম আর যখন কাফেলা চলে যেত তখন আমরা মুখমণ্ডল খুলে নিতাম এহেরাম অবস্থায় মহিলারা মুখমণ্ডল ঢাকবে না থেকে বুঝা গেল যে রমণী তার মুখমণ্ডল ঢাকবে এহেরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকা নিষেধ তার মানে হলো এহেরামের পূর্বে তো মুখমণ্ডল ঢাকা ছিল এহরামের পূর্বে তো মুখমণ্ডল ঢাকতে হচ্ছিল এহরামের পূর্বে যদি মুখমণ্ডল ঢাকা না থাকবে তাহলে এহরামের সময় মুখমণ্ডল খুলে রাখবে এ কথাটা বলার মানেটা কি হলো কথাটা বলার মানে হলো যে এহরাম অবস্থায় মুখমণ্ডল যখন খোলা থাকবে তার মানে হলো এহরামের পূর্বে মুখমণ্ডল ঢাকা ছিল মুখমণ্ডল হেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে তারা রাস্তায় বের হবেন তাদের কর্মক্ষেত্রে তারা যাবেন যে সমস্ত কর্মক্ষেত্রে তাদের না গেলেই নয় সেই সমস্ত কর্মক্ষেত্রে তারা যাবেন দুঃখজনক হলেও সত্য যে এখন লেডিস স্মাগলার বাজারে বের হয়েছে নারী চোরাচালানি করছে দেখা যাচ্ছে যে দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এখন সেই লেডিস স্মাগলারকে ধরার জন্য নারীকে ধরার জন্য চরাচালানি কারবারিকে চেক আপ করার জন্য এবার মহিলা পুলিশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অনুরূপভাবে হাসপাতালের গাইনি বিভাগে কাজ করার জন্য মহিলার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পুরুষদের মাধ্যমে কাজ করলে অনেক প্রবলেম হতে পারে অনুরূপভাবে বিভিন্ন জায়গায় মহিলাদের কাজকর্মের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তবে আমরা এ কথাটা বলব যে হাজার হাজার বেকার যুবক যে দেশে রয়েছে যেই কাজগুলি যুবকেরা করলেই পারে সেই সমস্ত কাজগুলি মহিলাদেরকে দিয়ে যুবকগুলিকে বেকার রেখে দেখা যাচ্ছে যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে যেই সমস্ত ক্ষেত্রে মহিলাদেরকে কর্ম না দিলেই নয় সে সমস্ত ক্ষেত্রে মহিলারা তাদের কর্ম পরিচালনা করবেন বিভাগ ও ডিপার্টমেন্ট যদি আলাদা হয় তাইলে খুব ভালো হয় আমরা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যখন যাতায়াত করেছি তখন দেখেছি কোন কোনো মুসলিম দেশে দেখা যায় যে একজন মহিলা তাদের কর্মক্ষেত্র আলাদা করে দেওয়া হয়েছে স্টুডিতে ছবি উঠানো হচ্ছে সেখানে মুসলিম রমণী ছবি তুলতে যাবে সেখানে আর একজন রমণী ছবির কাজ করছেন पुरुषर को बंदोबस्त रखा है नहीं अनुरूप आलदा कर्म क्षेत्र अफिसियल व्यवस्था हक बजार मार्केटिंग व्यवस्था हक ये जो आलदा है शिक्षा प्रतिष्ठान के जदि आलदा है तेल तो खुबी भलो आदिता सम्भव ना तो शिक पर्दार व्यवस्था कर लेने अनेक समस्या मानूष बेचे जाए रमन তাদের কর্মক্ষেত্রের বাইরে কাজকর্ম করার জন্য যখন যাবে প্রয়োজনের তাগিদে তখন তারা তাদের শরীর আপাদমস্তক ঢেকে তারা বের হবে যাতে বেগানা পুরুষের ললুপ দৃষ্টি যেন তাদের উপরে না পড়ে তাদেরকে যেন আক্রান্ত দূষিত না করতে পারে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আল্লাহ রবুল আলমিন বলেন কলমেনি না তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে আল্লাহনবী বলে নান্নরুল সাহলিস চোখটা হলো ইবলিসের তীর এটাই তো স্বাভাবিক কথা ওই ইসলামী বলেছে পুরুষেরা তাদের চক্ষুকে নিম্নগামী করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এবার লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলমিন ওখানে বললেন আজ আজ ফাজ হুমা মিয়া তাজাকার রমণী এবং জেনাকার পুরুষ তাদের প্রত্যেককেই একশ করে ব্যত্রাঘাত করো জেনাকার নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে প্রত্যেককেই একশ করে ব্যত্রাঘাত করতে হবে এটা ইসলামী শরীয়তের নির্দেশ এই নির্দেশ দিতে গিয়ে আল্লা পাক জেনাকার রমনির কথা আগে বললেন নারীর কথা আগে উল্লেখ করলেন কিন্তু এখানে এসে চক্ষু নিম্নগামী করার ক্ষেত্রে বলছেন যে কুল্লিল কুল্লিল্জমিন আবসারহিম ওয়াহ ফাজু ফুরুজাহম মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে এখানে পুরুষদেরকে আগে বললেন আল্লাহ পাক মুসলিম রমণীদেরকে বলার জন্য তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন আপনি মুসলিম রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে একটু বিরতি নেওয়ার সময় এসেছে একটু সামান্য সময়ের জন্য আপনারা আমাদের সাথে অপেক্ষা করুন কিছুক্ষণ পরে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ समय भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 किताब किताब मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद देखमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी पर আসসালামু আলাইকুম আহমতুল্লাহিও বারাকাত প্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা দূরে আর কাছে যেখানেই আপনারা থাকুন আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণ ও মঙ্গলের মধ্যে রাখুন বলতেছিলাম মহিলাদের কর্মক্ষেত্র বাড়ি থেকেও বাইরে হতে পারে লেডিস স্মাগলারের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে মহিলা পুলিশের দরকার হাসপাতালের গাইনি বিভাগে মহিলাদের কাজ করা প্রয়োজনীয়তা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 তাদের কর্মক্ষেত্র আলাদা করে দেওয়া হয়েছে স্টুডিতে ছবি উঠানো হচ্ছে সেখানে মুসলিম রমণী ছবি তুলতে যাবে সেখানে আর একজন ছবির কাজ করছেন সেখানে পুরুষের কোনো বন্দোবস্ত রাখা হয় হয়নি অনুরূপভাবে আলাদা কর্মক্ষেত্র অফিসিয়াল ব্যবস্থা হোক বাজার মার্কেটিংয়ের ব্যবস্থা হোক এ ধরনের যদি আলাদা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আলাদা করা হয় तेल तो खुबी भलो आज जीता ना तो शिक्विक पर्दार व्यवस्था कर लेने अनेक समस्या मानुष बेचे जाए रमन तरह कर्म क्षेत्र बहरे कर्म करारखजन तागीदे तक ता ते शर आप आपदमस्तक ढेके ता बर जब बेगाना पुरुष লোলুব দৃষ্টি যেন তাদের উপরে না পড়ে তাদেরকে যেন আক্রান্ত দূষিত না করতে পারে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন কুল্লিল আবসারহিম ওয়াহু ফরুহম হে নবী আপনি মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে আল্লাহ নবী বলেন আন্নাদুর সাহমু ইবলিস চোখটা হলো ইবলিসের তীর এটাই তো স্বাভাবিক কথা ওই জন্যই ইসলামী শরীয়ত বলেছে পুরুষেরা তাদের চক্ষুকে নিম্নগামী করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এবার লক্ষ্য করে দেখি আল্লাহরুল আলমিন ওখানে বললেন আজানি আজানি ফাজিল হুমা মিয়াতা তাজ্লাহ জেনাকার রমণী এবং জেনাকার পুরুষ তাদের প্রত্যেককেই একশো করে ব্যত্রাঘাত করো জেনাকার নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে প্রত্যেককেই একশো করে ব্যত্রাঘাত করতে হবে এটা ইসলামী শরীয়তের নির্দেশ এই নির্দেশ দিতে গিয়ে আল্লাহ পাক জেনাকার রমণির কথা আগে বললেন নারীর কথা আগে উল্লেখ করলেন কিন্তু এখানে এসে চক্ষু নিম্নগামী করার ক্ষেত্রে বলছেন যে কুল্লিল মিন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে স্থানকে যেন হেফাজত করে এখানে পুরুষদেরকে আগে বললেন এরপরে আল্লাহ পাক মুসলিম রমণীদেরকে বলার জন্য তার নাবীকে নির্দেশ দিয়ে বলছেন কুল্লিল মমিনাতে ইয়াকুজ্জনা আবসার ওয়াহ ফাজনা ফুরু জাহন্না হেনবি আপনি মুসলিম রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আমরা বলতে পারি জেনা সংঘটিত হওয়ার পিছনে রমণীদের অবদান বেশি জেনা সংঘটিত হওয়ার পিছনে দুর্ঘটনা ঘটার পিছনে অপকর্ম ঘটার পিছনে রমণীদের অবদান বেশি হয়ে থাকে রমণীরা যদি সতর্কতা অবলম্বন করে তাহলে ক্ষেত্রে অনেকটা সমস্যার সমাধান হতে পারে দুঃখজনক হলেও সত্য আজকে তাম বিশ্ব যেভাবে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের তুলনায় মহিলারা পর্দা বেশি হয়েছে একজন মুসলিম ভাই যখন রাস্তায় বের হচ্ছেন তখন দেখা যাচ্ছে তার জামা জামার বোতামটা রয়েছে গলা পর্যন্ত হাতের বোতাম রয়েছে হাতের কবজি পর্যন্ত জামাটা ফুল প্যান্টের নিচে চলে গেল আর ফুল প্যান্ট টাকনার নিচে ঝুলে পড়ল বলতেছিলাম যে একজন রমনির অপকর্মের পিছনে অসতর্কতা বেশি কাজ করে ওই জন্য পাক বলছেন আজানি এত আজানি ফাজিলুদুকুল্লা ওয়াহিদিম্মিন হুমা মিয়াতা জালদা ওখানে রমণিকে দিয়ে পাক। आगे शुरू करमिन पुरुष देख दाओ तारा जान चक्षुके निमगामी चक्षु के, के निम्नगामी पुरुषे कर पुरुषरा बसि एदी के दिखके चोक नड़ाचाड़ा कररियत पुरुष दे के आगे शुरू कर ल मुस्लिम रमणी कुल्लिल मिनाते मिन अबसारन्ना फुरु जहान्ना মমিনা স্ত্রীদেরকে বলে দাও তারাও যেন পর পুরুষ থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে নবী বলেন হঠাৎ যদি নজরে পড়ে যায় তাহলে প্রথমবার নজরে পড়লে চক্ষুকে তাড়াতাড়ি নিম্নগামী করে সরিয়ে নিতে হবে চোখ লাগাতারভাবে দেখতে পারবে না ইসলামী শরীয়ত সাহবায়ে কেরামদের উপরে নাজিল হয়েছিল उम्मुल मोम के पर्दार कथा बहबाई कम के पर्दार कथा बोद्श बचर आगे आल्ला पक जर के सार्टिफिट दिए रद्ला ते आल्ला पा इसलामी शरियत मानार् पर्दा पशीदा अवलम्बन करार्ब चक्षुके निमगामी करते आल्ला नबी के बोले हे नबी आप मोमेना স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে তাদের চক্ষুকে যেন তারা সামলিয়ে চলে সামাল দিয়ে চলে তাদের চক্ষু যেন এদিকে ওদিকে নড়াচড়া না করে ইসলামী শরীয়ত চূড়ান্ত ইসলামী শরীয়ত আমাদেরকে শিখিয়েছে চোদ্দশো বছর আগে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সাহাবায় কেরামদের মাঝে पर्दार मुसलिम रमन मुहम्मद लिप्त हारे नबी मुहम्मद सल्लाह सल्लम से बन अपकर्म करे आल्लाबी आपा के पवित्र करदार से महिला सहबी তার জীবনকে বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ নবীর পাশে এসেছেন তার জীবনকে শেষ করার জন্য আল্লাহ নবীর কাছে এসেছেন কিন্তু তার দ্বারাও এই দুর্ঘটনা ঘটে গেছে আমরা বলতে পারি যে আমাদের এই পর্দার গুরুত্ব অপরিসীম আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাপাক কোরআন ও সন্না মেনে চলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন আসসালামুকুম বরহমাত বারকাত জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে আহাদ বলো তিনি আল্লাহ এক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 हादी नम्बर पांच तेतर सल्लम कुरान तीन भागेर एक भागे समान तीन एकक दल समाज एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लाम पलाम जन्म नी जन्म दें चतुर्थ हल्ला करें धर्म तत्वी पाथर मानवता समाधान विश्वजहान पर सुंदर एक जो विधान न তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈপুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লাতি তিল এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophets <laughs> nobites kahi prathirobibar shonda shantai apu no shamprachar shokal agarotae banglatese peace tv